আবু ওকিদ লাইসি রাজিয়াল্লাহ তাল্লাহ্ন বর্ণিত একদা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম মসজিদে ছিলেন এমত অবস্থায় তিনজন লোক এলেন তাদের দুজন আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লাম এর নিকট এগিয়ে এলেন আর একজন চলে গেলেন এ দুজনের একজন হালকায় খালি স্থান পেয়ে সেখানে বসে পড়লেন আর দ্বিতীয় ব্যক্তি তাদের পেছনে বসলেন আল্লাহ রসুল সাল্লা আলাই সাল্লাম কথাবার্তা হতে অবসর হয়ে বললেন আমি কি তোমাদের ওই তিন ব্যক্তি সম্পর্কে খবর দেব এক ব্যক্তি তো আল্লাহর দিকে অগ্রসর হল আল্লাহ তাকে আশ্রয় দিলেন দ্বিতীয় ব্যক্তি লজ্জা করল আর আল্লাহ তাল্লাহ তাকে বঞ্চিত করতে লজ্জাবোধ করলেন তৃতীয় ব্যক্তি মুখ ফিরিয়ে নিল কাজে আল্লাহও তার হতে ফিরে থাকলেন